মানবতা সামধানম্বা লমো নাম্বা ল রহমতলাত আমিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনকে স্যালাম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের সামনে নতুন বিষয় তা হল আধুনিক সভ্যতা ও জাহিলিয়াতের প্রতিরূপ শুধু দর্শক আমরা লক্ষ্য করেছি যে সারা বিশ্ব আজকে বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্ভাসিত সভ্যতার तुंगे मानुष आज क्या वो भी भी वो कीछु कीछु के आरोन करतीब दुखर विषय जे सभ्यता संस्कृत उत्तल तरंग जख गोटा विश्व बारे देखी जहलियात से अंधकार जुगे किसियत कि वैशिष्ट्य कि आचरण समाज जीवन मानुष के विपर्जस्त कर भिन्न देश समाज राष्ट्र और आंतर्जा बलये प्रश्नविध करोटा विश्व के आज के शांत चेय बर अशांतर दाबनले दाऊ दाऊ को पढ़ार मत पर फेले दीच आधुनिकतार नामे आसले कि पासी जाहलियातर एक प्रतरूप ये जान उत्कट व प्रकट आकारेलखित हो এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে আমরা সম্মানিত আলোচক বৃন্দের আলোচনা থেকে আরো পরিষ্কার পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীকুম এবং উপস্থাপনায় আমি শেখ জাহাঙ্গীর আলম সম্মানিত दर्शक श्रोता आसन हमारे मूल विषय वस्तुर दिखे धावित हई जी शेख मदैन जे विषय दर्शक श्रोतर उद्देश्य इतिमदे प्रकाश कर आधुनिक सभ्यता एट्स जाहिलियतर प्रतरूप कम करटे आत्मनियोग कर আলহামদুলিল্লাহ হর্বিলমিন ও সালত ওসলাম আল সঈদিলাম্বিয়া ইউ আলমুরসলীন ও আলা আলি ওসাহাবি আজমাইন আম্মাদ মেহতরাম বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষ আধুনিকতার নামে যাতে রয়েছে তার চেয়ে আরও ভালোর দিকে যাওয়ার কথা কিন্তু তা না হয়ে বিষয়টি ভিন্ন রকম আজকে আধুনিকতার নামে যেন সেই পূর্বের জাহেলিয়াতের দিকেই মানুষ ফিরে চলেছে বিশেষ করে আমাদের আকিদা বিশ্বাস বিশেষ করে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে তাহাজিব তামুদ্দিনের ক্ষেত্রে যেমন দেখুন আমরা কতগুলি দিন উদযাপন করে থাকি বা মানুষ উদযাপন করে সেটা নেন ইংরেজি নববর্ষ বলেন আর বাংলা নববর্ষ বলেন আজকে নববর্ষগুলি ঠিক সেভাবে উদযাপন হচ্ছে যেভাবে যে কুসংস্কার এবং যে ইসলাম বিরোধী বিশ্বাস চিন্তা নিয়ে জাহেলি যুগের মানুষেরা উদযাপন করত। আজকে এই নববর্ষে মানুষ তার জীবনটাকে সামনের বছর কীভাবে সুন্দর হয় এটি যাচাই করার জন্য ছুটছে তারা আজকে সেই জ্যোতিষীবিদের কাছে ছুটছে তারা রাশিবিদের কাছে এই চিন্তা এই আধুনিক যুগ যারা আজকে আধুনিক যুগের কারণে ইসলামকে অনেক সময় দোষারোপ করতে চায় এই উন্নত প্রযুক্তির যুগে সেই ইসলাম অনুপযুক্ত নওয়ওয়াজিল্লা এই ধরনের কথা বলে যারা তারা কিভাবে এই নববর্ষগুলিকে কেন্দ্র করে বা এই দিনগুলিকে কেন্দ্র করে সেই ইসলাম আসার আরও আগে যেই জাহেলি যুগে যে সমস্ত কুসংস্কার খারাপ বিশ্বাস ছিল সেগুলির দিকে কিভাবে আজকে আবার মানুষ ফিরে যাচ্ছে জি শেখ শুক্রিয়া আপনার কাছে আবারও ফিরে আসব। আপনি যে কথা বলতে চাচ্ছিলেন যে নববর্ষ উদযাপন বা ইত্যাকারের কোনো আনুষ্ঠানিকতা গণক ঠাকুরের কাছে ইসলামিক সভ্যতা সংস্কৃতি কোশ্চিন সমর্থন করে না জি শেখ আবদুর রাজাক বিন ইউসুফ আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব এ ব্যাপারে যে আমাদের বিশ্বাস ও চিন্তা চেতনায় দেখা যাচ্ছে যে দিন যত যাচ্ছে সভ্যতা সংস্কৃতির অন্বেষ যতই उच्च मार्गे पौछ जातना कित विश्वास शीर्क जान वौतलिकतार एक अनुप्रवेश जिन आस्ते आस्ते घटे एर भज्ञता के बुझाई एम एक समय समाज मानस शिक्षित छो ना एक अन्ाय क्याय मन करत মানুষের প্রতি অন্যায় অবিচার করাকেই ভালো কাজ মনে করত। নিজে হাতে মূর্তি তৈরি করে তার কাছে মাথা নত করা তার কাছে কিছু আটাই এটা প্রয়োজন মনে করত নারীর নগ্ন হওয়াটাই একটা ভালো কাজ মনে করতো এমনকি তারা বাইতুল্লা তো নগ্ন হয়ে তারা একটা কাবাঘর তফ করতে এটা একটা তার নেকির কাজ মনে করত মানুষের প্রতি জোল নির্যাতন করে মানুষের অর্থ সম্পদ লুটে নিবে এটাই তারা একটা ভালো কাজ মনে করতো এইগুলোকে জাহেলিয়াত বলা হয় মানে অজ্ঞতার পরিচয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইরফল ইল অাল জাহাল অফিরতিনুল জাহাল বিদ্দ্যা উঠে যাবে ইসলামী বিদ্বে নিয়ম নীতি ইসলামিক কায়দা কানুন কৃষ্টি কালচার जाते मानुष शांति पा जार फलाफल हो जात ये नियम नीति उठे जाए जाहलियात बेड़े जाए जेटा अन्याय से समझे बेड़े जाए मूर्ति पूजाटाई समाजे बेड़े जाता है मानसर धारणा एक भलो क्ज कम जरता बड़ो ध्वसात्क क्ज आल्ला रसुल मूर्खता जाहलियत बर्षण हो जानी बृष्टि बर्षण हई क्यों अल्लाह रसुलता बर्षण वास्तव देखते अने ताजे हाथ एन मानस मूर्ति तैरि कर निजे हाथ मानूष फेस्टन तैरि करवि मूर्तर बाड़ी मठे घाटे रास्ता मोड़े मोड़े জি এই জাহেলিয়াতের বিবরণটি বোখারি মুসলিম গ্রন্থে এভাবে এসেছে যে যখন রাসুল সাল্লাসাল্লাম কাবা ঘরে ঢুকলেন ওই আয়াতটি তিনি পড়ছেন এসেছে সত্য চলে গেছে আর তার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে তিনি ওই মূর্তিগুলিকে আঘাত করছিলেন তখন কাবা ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি মূর্তি তিনি আঘাত করছিলেন আর সেগুলো ভেঙে ফেলছিলেন ছুড়ে মারছিলেন তাহলে এক সময় মানুষ মূর্তি তৈরি করে তাকে সম্মান করা শেখ মাদানি যে কথা আমাদের শেখ আব্দ ইউসুফ বলতেছিলেন যে এই যে মূর্তির কাছে মানুষ ৃদ্ধি সম্মান কল্যাণ কামনা করে তারা যা চা করতো এটা উৎখাত করার জন্যই মূলত আল্লাহন এ সম্পর্কে আল্লাহ নিজেই তিনি সোরাহ ছত্রিশ নম্বর আয়াত আলম বলেন আল্লা সুহানা বলেন আমি প্রতিটি জাতির কাছে রাসুল প্রেরণ করেছি সেই রাসুলের দায়িত্ব ছিল দুটি প্রথম বিষয় হল তারা তাদের কাউকে নির্দেশনা জারি করতেন আনি আবুদুল্লা যত রকমের আবাদত হবে সব একমাত্র আল্লাহ সুলহানব তালার জন্যই এটার নামই হচ্ছে তাওহিদ দ্বিতীয় তারা নিষেধ করতেন বিরত রাখতেন সকল প্রকার তাগুদ থেকে তোমরা বিরত থাকো তাগুতের অন্যতম একটা দিক হলো প্রতিমা পূজা প্রতিমার কাছে ধর্ণা দেওয়া আল্লাহর যত রকমের শেরক সবগুলি হলো তাগুতের অন্তর্ভুক্ত তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই প্রতিমা ধর্ণা দেওয়া প্রতিমা পূজা করা বা পূর্ববর্তী ব্যক্তিদের নেতা নেত্রী তাদের ছবিগুলিকে বা প্রতিকৃতিগুলিকে সম্মানের জায়গায় তুলে রাখা সেগুলিকে সম্মানের সাথে শ্রদ্ধা করা এইসবগুলি হচ্ছে কিভাবে ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ সুবাহ যে আয়াতের আব্লা আব্বাস ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে নু আলাইসুসাল্লামের কিছু যুগে তার কাউমের কিছু ভালো মানুষ ছিলেন নেকর মানুষ তারা ভালো ছিলেন ঠিকই তারা কখনো অন্যায় লিপ্ত হননি প্রতিমা পূজায় লিপ্ত হননি কিন্তু সেই ভালোদের দোহাই দিয়ে শয়তান মানুষকে প্রতিমা পূজায় লিপ্ত করেছে তারা যখন মারা গেলেন পরবর্তী প্রজন্মের কাছে অন্যরা শতানে এসে তাদেরকে বলল যে তারা এত সুন্দর সুন্দর ভালো মানুষ ছিল তোমরা তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেল তাদেরকে স্মৃতিতে তোমরা রাখার চেষ্টা করো না অতএব তোমরা তাদের যে সমস্ত জায়গাগুলি ছিল সেখানে আবার এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল শেষ পরবর্তী প্রজন্ম যারা এদের সম্পর্কে কেন এগুলি তৈরি করা হয়েছে এত কিছু জান আপনি যে আলোচনাটা করছিলেন অত্যন্ত মনজ্ঞ এবং সময় উপযোগী হচ্ছিল আমরা সামান্য সময়ের জন্য বিরতিতে যেতে চাচ্ছি বিরতির পরে আবারও আমরা এই প্রসঙ্গ নিয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে হাজির হব ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা শুনছিলেন আপনারা যে আধুনিক সভ্যতা জাহিলি প্রতিরূপ এ প্রসঙ্গে আমাদের আলোচক বৃন্দ মনজ্ঞ আদিল্লা ভিত্তিক আলোচনা আবারও পেশ করবেন ইনশাল্লাহ আমরা সামান্য সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আমাদের পরে আলাইকুম। আমি মোহাম্মদ বাদরুদ্দুজানা দেখছেন পিস টিভি বাংলা যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিগুহিম তবে ইচ্ছে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস্তি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना करनाकुमी वरकिया सम्मानित दर्शक श्रोता धन्यवाद বিরতিকালীন সময়ে আমাদের সাথে থাকার জন্য আমরা যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তা হলো আধুনিক সভ্যতা জাহিলিয়াতের প্রতিরূপ তো আমরা শেখ শহীদুল্লাহ খান মাদানি সাহেবের কাছ থেকে শুনছিলাম সেই শির্ক বা জাহিলিয়াত প্রতিমা পূজা আসলো এভাবেই মূলত পরবর্তী প্রজন্ম তাদের কাছে বলে যে তারা কত পাওয়া যা চেয়েছে তা পেয়েছে তোমরা কিছু ভুলে গেছো কিছু করো না এই বলে শয়তান পরবর্তী প্রজন্মকে সরাসরি প্রতিমা পূজায় লিপ্ত করে লিপ্ত করে পৃথিবীতে এই ধরনের এই প্রতিমা পূজা শুরু হয়েছে আজকে হয়তো যারা নেতা নেত্রীদের ছবিকে সেভাবে তুলে রাখার জন্য নির্দেশনা দিচ্ছেন পরবর্তীতে প্রজন্ম এসে হয়তো এটাকে আবার যাবে যে আজকে হচ্ছে আদি বা সংস্কার। আজকে নতুন সংস্কারে এই যে ছবি মূর্তির পূজাটা কিভাবে হচ্ছে আমাদের অবগতিতে থাকা একান্ত জরুরি যে যে সব জাহেলিয়া সমাজে ছড়াবে কল্যাণের নামে তার মধ্যে সবচেয়ে বড়ো জাহিলিয়াত হচ্ছে মূর্তি পূজা মূর্তিকে মূল্যায়ন করা মূর্তির এবাদত করা এটা একটা বড় জাহেলিয়াত এটা একটা বড় অজ্ঞতা আর এই কথাটাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম দুঃখ করে বলেছেন ইন্মা আতা আলা উম্মতি আমার উম্মতের উপরে আমি যে বিষয়ে ভয় করছি তার একটি হচ্ছে সাতা আবদ কাবায়লমিন উম্মতি আলা খান हमारा मूर्ति पूजा करते हमारे मुसलमान हर पर मूर्ति के सम्मान करब मूर्ति के बाड़ी जे भाव झुलिए रखब तेमनी भाव रास्ता घाटे देवाले मोड़े मोड़े जेखने से मूल्यायन करबा से करबर का कि चाहबे सम्मान करब यही कथाला रसुल बोलता खूब दुख कर ही हमार उम्मत ये देखा जाए এই কাজটাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কঠোরভাবে নাকচ করেছেন আলী রাজি আল্লাহ তালে বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাকে কঠিনভাবে আদেশ করলেন আলী তুমি ছাড়বে না কোনো মূর্তি সবকে একেবারে ভেঙে চৌচির করে দাও ওলা কাবরান মুশ্রিফান ইল্লা সৌ তহু আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও অত্রহাদিসের বিবরণে বোঝা যাচ্ছে मूल्यान कर पृथ्वी बड़ा कबर के सम्मान उ तो्य अल्लाह रसुल आलिजियाला कठोर भालने आदेश करलबर सहेबे कथा के उचित हे सरकार দেশ ও যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উচিত এগুলোকে ভেঙে জাতিকে জাতিকেলিকতা মুক্ত একটি পরিবেশ রচনা করা কিন্তু মাদানি আমরা দেখতে পাচ্ছি যে বরং সরকারিভাবে বা দেশ সমাজের নেতৃত্বে যারা আছেন তারা এগুলোকে আরও লালন করছেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের অগ্নি শিখা বা যেটাকে বলা হয় শিখা অনির্বাণ শিখা চিরন্তন বা বিভিন্ন ধরনের বেদি তৈরি করে সেখানে ভক্তির অর্ঘ সেখানে পুষ্প প্রদান করা হচ্ছে এ সম্পর্কে আমাদের দর্শক শ্রোতা মুক্তারাম এসব বিষয়গুলি আমাদের নেতা বা কারো নেতা করাটা অস্বাভাবিক নয় যদি তার মাঝে ইসলাম না থাকে ইসলামের চর্চা না থাকে আল্লাহর ভয় না থাকে আখেরাতের কল্যাণ কামনা সে না করে জান্নাতে যাওয়ার চিন্তা তার না থাকে যার নাম থেকে বাঁচার তার ভয় না থাকে তাহলে সে এই ধরনের কেন আরো বড় কিছু আরো অনেক কিছু সে করতে পারে সুতরাং আমাদের দেশ বা অমুক দেশ বা অমুক দল বা তমুক দল এটি কখনো আমাদের দলিল হতে পারে না আমাদের দলিল একজন মুসলিম কখনো সেই জাহিরি যুগের মানুষের মতো নির্বোধের মতো আগুনের পূজা করতে পারে না আগুন কি আগুন কোনো স্রষ্টাও নয় আগুন কোনো দাতাও নয় আগুন কোনো শক্তি শক্তিদাতাও নয় আগুন কোনো কল্যাণের মালিক নয় সুতরাং বরং আগুনের চেয়ে মানুষ হলো আরো শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ সুহান দিয়েছে সুতরাং মানুষ হয়ে যদি এই আগুনের কাছে পূজা করে সেই শিখা চিরন্তন বলেন আর অনির্বাণ বলেন আর যা কিছু তৈরি করে এগুলি জাহিলিয়াতের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নয় তাই আমরা আমাদের সর্ব দায়িত্বশীলদেরকে এ অনুরোধ জানাবো আমরা যে আপনারা যদি সত্যি নিজেকে মুসলিম বলে দাবি করেন তাহলে এই সমস্ত ইসলাম বিরোধী যেটা একজন মুসলিমের জন্য সভা পায় না একজন জান্নাতি হতে চাইলে তার জন্য উচিত এবং মুসলিমাও যেন পরবর্তী প্রজন্মও যেন এই ফেতনায়ের বা এই জাহিলিয়া কর্মকাণ্ডের সম্মুখীন না হয় সেজন্য এটাকে একেবারে ক্লোজ করে দেওয়া উচিত এই যে বিভিন্ন ধরনের পদার্থ মেটেরিয়াল ধোলা বালি কাদা এ দিয়ে তৈরি করে আমরা বিভিন্ন মূর্তি তার কাছে আমরা আরাধনা পেশ করি আমরা ৃদ্ধি কল্যাণ কামনা করি এটা যে কত অসার এ মরমে একটি কবিতার লাইন আমার মনে পড়ে যাচ্ছে মুহূর্তে আলোচনা প্রসঙ্গে যে মুগ্ধ ওরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আসন কণে ধুলায় গলা দেবতারে লুকিয়ে রাখি সঙ্গোপনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহির এসে দাঁড়িয়ে রবে कतई नाजुक जोान विशेष भाव मुस्लिम नारी पुरुष के बोलते चाय कुकार कख जर कल्याण होते जाहियत स्पष्ट भाव अवगतिते रखते शिखा चिरंतन शिखा निर्माण ये एक जाहियत मैं सीमेंट माटर खाम्बा तैरिंग शहीद मीनार शहीद मीनार तैरि फुल चढ़ानो एट्सियत কোনো দিবসকে পালন করা সেটা ছাব্বিশে মার্চ বা কোনো দিন সেটা যেটাই হোক না কেন কোনো দিবসকে পালন করা অবশ্যই একটা কথা এসে যায় যেটা যে জাতির স্বাধীনতা ভাবে সম্মান জানানো অবশ্যই জাহেলিয়াত আপনার কোনো বিচারালয়ে বা সংসদ ভবনে কিছু সময় নিরাপত পালন করা এটা অবশ্যই জাহেলিয়াত অল্প সময়ের মধ্যেই সমাজে এত জাহেলিয়াত ছড়িয়ে পড়েছে আরো সময়ের ব্যবধানে ভাষা আন্দোলনের জন্য যারা দেশের স্বাধীনতা রক্ষার জন্য জীবন দিয়েছেন তাদের কিন্তু কোন কল্যাণ করা যাচ্ছে না জি বরং তাদের রেখে যাওয়া পরিবার দেখা যায় যে অনেক কত কষ্ট দুর্দিন এবং আমাদের এই পাক ভারত মহাদেশে আরো বেশি বেশি চলছে বলে পরিলক্ষিত হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি উপলব্ধি করলেন এতক্ষণে আপনারা যে আসলে আমরা অতি সভ্যতার নামে যা করছি তার অধিকাংশই ইসলামিক সভ্যতা বিবর্জিত আমরা মুসলিম হিসাবে বরকালীন জীবনের শান্তিকেই সর্বাপেক্ষা স্থায়ী এবং মূল্যবান বলে মনে করি আসুন সে শান্তি অর্জনে আমরা শিরিক বর্জন করি আমরা তৌহিদ বা একত্রবাদকে গ্রহণ করি অতি সভ্যতার নামে ইসলাম অনুমোদিত নয় এমন সার্বিক বিষয় পরিহার করে আমরা ইসলাম অনুমোদিত পন্থায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনধারাকে অব্যাহত রাখার চেষ্টা করি মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আকুল ও কাউলিহা তখল্লাহলি কুমিস মুসলিমেন সসালামালাইকুম আরমতুল রাহ রাহ يا مريان بنت العباء الله رم ر الله لك شرف الله يا مديل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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জি বি ঠিকানা টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো কোড জিরো টু ফোর ওয়ান নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট জিরো ডাবল ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট পিস টিভি টিভি পিস মানবতার সমাধান